رب ارحمهما كما ربيااني صغيراا الله تعالى على خير خلق هي محمد اللهم صل على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان بسم الله الرحمن هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الله العظيم সবাই মোহাম্মতের সাথে খুব মোহাম্মতের সাথে দূরশুর করে শুক্র যে মৌলা কারিমাকে আবাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফসাদ পুরে দিয়ে কুরানো হদি মৌলাম চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত কেউ গান শোনার মধ্যে টেলিভিশনের কেউ বা বিভুদার গল্প গুজবের মধ্যে কপাল পরা আসতে পয়সাও খরচ হয় না কষ্টও লাগে না আমার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাপকের বান্দা বহুত দূর দূরান্তর থেকে বহুত কষ্ট গেলে শিকার করে মাহফিলে হাজির হয়ে গেছে আল্লাপাক রব্বুল আলমিন তৌফিক না দিলে আপনি আমি কোন আসতে পারতাম না যে মামলায় আমাকে ওই সমস্ত যায় না। যেরকম গোসল করার পরে ময়লা সব পরিষ্কার হয়ে যায় ঠিক মাজলিসে ঢোকার আগে আমল নামায় বহু ছিল আল্লাহ ইচ্ছা করলে মাজলিশ থেকে বের হয়ে যাবে গুণা সব সাফ হয়ে যাবে আমার তরফ থেকে বলি নেই থাকে একজন আহমানকারী ফ্রেজ তারা আসমান থেকে ডাক দিয়ে বলে জাকির সুসংবাদ শোনো আল্লাফা খুশি হয়ে তোমাদের গুনাফাত শুধু মাফ করছে তাই নয় আল্লাপ তোমাদের যারা করবে মাজলিসের দাম আছে কি নাই খুবই গুরুত্বপূর্ণ দামি মাজলিস এত দামি মাজলিস আপনাদের সম্মানার্থে গোটা এরিয়া ফ্রেস্তারা ঘিরা ফেলাই ওয়া নবী হোরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া নবী সাইয়েদ খুদি রাদিয়াল্লাহু তাআলা আনহু анহুমা শাহীদ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম анন ক্বাল লা ইয়াক্ব'উদু কওম ইয়াসাল্লাহু তাআলা ইল্লা হাফাতুমুল মালায়িকা ওয়া গাশিয়াতুর রাহমাহ ওয়া নাযালা আলাইহিমুস সাকিনা ওয়া যিকরু আল্লাহু ফীমান 'ইনদাহু রাহিমুল মুসলিম মুসলিম শেখে আল্লাফাক আলোচনা শুরু করছে খুব গুরুত্বপূর্ণ দামি মাজলিস খুব সংক্ষিপ্ত বয়ান হবে একেবারে সংক্ষিপ্ত খেয়ালের কাম দিয়া শুনতে হবে কোন কান ग्रमण <coughs> करते <coughs> उल्टा खेला जो प्रत्याखान करते भाई जोरे बोलें একসাথে মায়ের কথা পীরের কথা উস্তাদ কথা নেতার কথা না মোমেন গুনার উপরে কার কথা মানতে পারনা না সে একমাত্র গোলাম আল্লাহ আল্লাপাকের উল্টা কোন কথা মোমেন করছেন তার রসুল কে কিসের সাথে বি দিন হক বিল হুদাওয়া দিন হক হেদায়তের সাথে এবং দুই হক নিয়ে কেন जेल सब समय निश्चित समस्त गुण गुणान्वित दुरूभित नाकेंड मखलुक गा फिलना सत्ता एक सेकेंडर मखलुकत शुद्ध मानुष कथा बोली मखलुकत मानी आल्ला আল্লা বাহিরে সব মাসলুক আমি কি বললাম খালেক তার মখলুক থেকে এক সেকেন্ডের জন্য গাফল না যদি খালেক তার মখলুকাত থেকে এক সেকেন্ডের জন্য গাফেল হয়ে যান অমনোযোগ হয়ে যান গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে আপনারা জানেন সৌর জগতেছে তারকা এই দুনিয়ার চেয়ে কুটি কুটি গুণ বড় আপনারা জানেন সূর্যটা দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় কত লক্ষ গুণ ওই যে ছোট ছোট তারকা দেখেন তারকা তার চেয়েও বড় তার তারকা ঘুরতেছে সৌর জগতে কিন্তু একটা সাথে আর একটা টক্কর লাগে না বাড়ি খায় না আমার সত্তা আমার মাওলা যদি এক সেকেন্ডের জন্য তারকা থেকে তিনি গাফল হইতেন তাহলে তারকার সূর্য তার কক্ষপথে চলমান ঘুরতেছে কি করতেছে ভাই কথা বলেন না কেন কত কত স্পিড তার স্পিড কত তার যদি একটা স্কেল হয় এইটা যদি তিন গুণ দেন তাহলে যেই পরিমাণের জাগা হয় প্রতি ২৪ ঘন্টায় সূর্যটা এই পরিমাণের জাগা ঘুরে আসে দুনিয়ার চারদ ঘুরতেছে না তো ও তো নয় কুটি নয় কুটি তিরিশা পাঁচ চব্বিশ ঘন্টা এসে স্পিড কত বিশাল এক যান দুনিয়ার চেয়ে লক্ষ গুণ বড় এটাকে চালায় কে জ্বলতেছে এটা রুট ফিল করে না এইটা কক্ষপাত চুত হয় না আল্লাহ আপনার জানেন বর্তমানে আধুনিক যুগ ইসলাম বোঝা খুবই সহজ কি ওরা ঠিক না এই যে পাওয়ার ফুল আগুন নয় কোটি ৩০ লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে যখন সূর্য তাপ দেয়া শুরু করে এই জমিন উত্তপ্ত হয়ে যায় বালু গরম হয়ে যায় পানি গরম হয়ে যায় আমি আপনাদের প্রশ্ন করতে চাই এখানে যদি এক হাজার মন পাঁচ হাজার মন লি দিয়া মানে একটা আগুনের কুণ্ডুলি করা হয় তার পাওয়ার কত দূর যাবে কত দূর থেকে তার গরম লাগবে কি কথা ঠিক না আপনি বলেন তো এই পরিমাণের আলো দেওয়ার জন্য কত পরিমাণের জেনারেশন দরকার কত পাওয়ারফুল বিদ্যুতের প্রয়োজন কি কথা ঠিক না এই পরিমানে এর সার্ভিসিং কে করে একদিন পরিবর্তন করি নাই না নজের পরিবর্তন করছি না পিস্টন পরিবর্তন করছি না প্লাজার করছি সে একদিন ডিস্টার্ব করে নাই আল্লা সূর্যের আলোর থেকে তুমি বের হয়ে যাবে যেটা বলো সেটাই যাও যদি আল্লাহর সূর্য ব্যবহার করতে চাও আল্লাহকে তোমার মানতে হবে ঠিক এই জমিন কুটি কুটি কুটি হাজার হাজার কুটি কত টন ওজন আল্লাফাকে ভালো জানেন এটা ভাসতেছে পানির উপরে কি আল্লাফা ভূমিকম্প না আল্লাহ নাই বানো আল্লাহর জমিন থেকে বের হয়ে যাও কি কথা ঠিক না যাই হ্যাঁ আমি যেটা বলতেছিলাম ওই সত্তা যিনি এক সেকেন্ডের এর জন্য তার মা থেকে বে নন এক সেকেন্ডের জন্য না যদি এক সেকেন্ড জন্য বেখবর হইতেন আমরা দুনিয়াতে একজনও জেন্দা থাকতাম না মায়ের গর্বে আমি যখন ছিলাম সেখানে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং বিজ্ঞানীদের বিজ্ঞান ডাক্তারের ডাক্তার কি কথা ঠিক না मैर गल्लाफा रबुल आलमीन मायर नारेर निय हराम खावान नहीं पवित्र आल्लाफक रबुल आलमीन पवित्र মুখের মধ্যে ঘুষ গ্রহণ করবা তুমি গাজা খাইয়া তোমার পবিত্র মুখটাকে অপবিত্র করবা তোমার চেয়ে বড় গাফেল এবং জাহেল আর দুনিয়াতে হতে পবিত্র মুখ বুঝবেন বলেন তো নবী আদম আলাইসালাম দুনিয়াতে আসার কি কারণ ছিল কারণটা এই ছিল কসম কাটছে তুমি এই গন্দম খাও কেন তোমাকে আল্লাহ নিষেধ করছে জানো কেন তোমাকে গন্দম খাইতে নিষেধ করছে এই গন্দম খাইলে জান্নাত থেকে বের হওয়ার কোন আইন নেই ও বেসারা তো জান্নাতের পাগল আদম জান্নাতের পাগল সে চিন্তা করছে হওয়া লাগবে না বেশ ভালো কথা বলতে আর বের হব না উনি তোর জান্নাতের পাগল হইয়া গন্দম খায় ভালো খাওয়ার সাথে সাথে তার পাখানা প্রসাবের ব্যাগ হইস এখন দৌড়োদিন ছুটেছুটি শুরু করছে আল্লাহ বলতেছে আদমকে জিজ্ঞাসা কেন। মলমূত্র ত্যাগ করার জন্য কোথায় মলমূত্র ত্যাগ করবে জান্নাতের জমিনের মধ্যে তাহত পবিত্র পবিত্র পবিত্র ওর অপবিত্র মলমূত্র জান্নাতের কোনো জায়গায় ত্যাগ করার জায়গা নাই ওকে দুনিয়াতে পাঠাই দে সেখানে কি আসে ত্যাগ করুক জান্নাত পবিত্র जिन ढुकते हराम कर पवित्र जानना तेजी ढुकबेना जरा चक्षुटा के हराम देखिया अपवित्र कर नबी की मान मालूम हरमे চুকে আত্মতৃপ্তি লাভ করাইস কেয়ামতের ময়দান আল্লাহ রব্বুল আলমিন এই চোখের মধ্যে চাহান নামের এখন ঢুকাইয়া পরিপূর্ণ করে দেবে যদি বনিয়া দম এক লোক মা হার পেটের মধ্যে ঢুকায় এবং জমিনের সমস্ত বর্ষণ করতে থাকে যতক্ষণ পর্যন্ত হারাম তারপরে অপেক্ষা করে অবস্থান করে যদি হাত হারাম পাও হারাম চক্ষু হারাম কান হারাম জবান হারাম অন্তর আমার মাওলার জান্নাতে ঢুকবে না এর জন্য এটাকে কি করতে হবে ধুয়া পবিত্রের তার রসুল কে বলেন কি রসুল এবং নবির মধ্যে কি পার্থক্য নবী এবং রসুলের মধ্যে কি পার্থক্য কেউ বলে কোন পার্থক্য নাই নসুল কি আল্লাফাকালিনিসে ব্যবহার করছেন আরবি একটা কায়দা হলো একই অপরের বিপরীত হয় যারা বলছেন নবী এবং রসুল একই এই আয়াত প্রমাণ করেন নবী এবং রসুল এক না তারা কি পার্থক্য কেউ বলেন নবী বলা হয় যারা শরিয়াত নতুন শরিয়াতের প্রবক্তা না রসুল বলা হয় যারা নতুন শরিয়াতের প্রবক্তা কেউ বলেন নবী বলা হয় যাদের উপর নতুন কোন কেতাব আসে না রসুল বলা হয় যাদের উপরে কোন নতুন কেতাব আসে তাদেরকে কি বলা হয় তাদের উপর প্রশ্ন কি প্রশ্ন আল্লাপ নবী ইসমাইল আলাই সালাত রসুলকানা রসুলা ও নাবি নবী ইসমাইল সে রসুল এবং কি নাবি অথচ নবী ইসমাইল আলাহ সালাত নতুন কোন শরিয় প্রবক্তাও না তার উপরে কোন নতুন আসে নাই কথাটা বুঝাতে পারিনি যারা আমরা বলছি যাদের উপর নতুন কেতাব আসে সে রসুল যার উপর আসে না সে নবী যারা নতুন শরিয়াতের প্রবক্তা তাদেরকে বলা হয় রসুল যারা নতুন শরিয়তের প্রবক্তা না তাদেরকে বলা হয় নবী কিন্তু নবী ইসমাইল আলাই সালাত নতুন কোন সরিয়াতের প্রবক্তা না তার উপর নতুন কিতাব আসে অথচ আল্লাহাক তাকে কি বলছেন রসুল বলছেন কি বলছেন পার্থক্যটা কি পার্থক্য তো বুঝলাম কোরআন থেকে পার্থক্য নিশ্চিত আসে আমরা যেই পার্থক্য কথা এতক্ষণ বললাম তার উপরে প্রশ্ন আসে পার্থক্যটা কি এতক্ষণ আপনাদের মনে না থাকলে হবে এখন যে কথাটা বলবো এইটা প্রত্যেককে মনে রাখতে হবে আমি এখন যে কথাটা বলবো প্রত্যেককে এই কথাটা কি রাখতে হবে ভাই মনে রাখতে ইমাম তাইমিয়া রহমাতুল্লাহ অন্যার মোকাবিলা করা নাহিয়ানের মনকার করা ফরজ না সমস্ত নবীদের উপরে অন্যার মোকাবেলা করা জিহাদ করা নাহিয়ানের মুন করা ফরজ না কিন্তু সমস্ত উপরে জিহাদ করা তার উপর নতুন আসুক, অথবা নাই আসুক শরিয়াতের পরিবর্তন করুক অথবা নাই করুক যার উপর বাতিলের মোকাবেলা করা কি ভাই অন্যার মোকাবেলা করা বলেন কি পড়াইলাম তখন সবাই কথা বলেন না সামনে পর্যন্ত দান পান অন্য মোকাবেলা করা নতুন কেতাব আসুক অথবা তার শরিয়াতে পরিবর্তন করুক অথবা কি অন্যার মোকাবেলা করবে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার চেষ্টা করবে সেই হলো রসুল আমরা তার উম্মত তার উম্মতদেরকে শুধু নবী আলা কাজ করলে হবে না রসুল আলা কাজ করতে হবে এইটা মাথার মধ্যে রাখেন এটা পয়েন্ট কি কাজ করতে হবে কি কাজ করতে হবে এইটা মনে রাখ এইটা মাথার মধ্যে নেন এই একটা পয়েন্ট উম্মতে মোহাম্মদির শুধু নবীলা কাজ করলে হবে না রসুলালা কাজ করতে নবিয়ালা কাজ করতে আরাম আরাম লাগে রসুলালা কাজ করতে কষ্ট লাগে কি নবিয়ালা কাজ করলে শুধু নবিয়ালা কাজ করার সময় চুমা দেয় আদর করে কিন্তু রসুল আলা কাজ করলে পিঠের মধ্যে একটা মাইরও লাগে করতে চাই না এর জন্য করতে চাই না ইমাম রহমাতের মধ্যে যে ব্যাখ্যা নেই সব প্রশ্ন শেষ নবী এবং রসুলের মধ্যে পার্থক্য আরে বিল আমলেন এবং আমল নিয়ে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেন কেন কেন্লা কুল্লি যেন তার দিন তার দিন সমস্ত দিনের উপরে বিজয় অর্জন তার মানি কি বুঝলেন আল্লাহ নদীর দিনকে দিন বলা হয়েছে অন্ন দিনকেও দিন বলা হয়েছে আদর্শ নাম দিন কিসের নাম ভাই তাই নবী মোহাম্মদের আদর্শ সমস্ত আদর্শের উপরে বিজাতন করবে আপনার কোথায় আপনাদের কান কোথায় খেয়াল কোথায় কোথায় কোথায় কি অর্জন করবে আদর্শ নীতি নিয়ম কানুন পদ্ধতি আমার নবী মুহাম্মাদের দিন আদর্শ নীতি সমস্ত দুনিয়ার নীতির উপরে বাংলা কথা বুঝেন তো আপনারা বুঝতেছেন বর্তমানে ইসাই সন কত দুই হাজার সতেরো পাঁচশো বছর আগে সপ্রোটিস এই ডেমোক্রেসি প্রবাক্তা কি বলতে চান আল্লাহ যে নীতি এবং আদর্শ দিছে নবী মোহাম্মী যে আদর্শ নিয়ে আসছে পিলেটোর আদর্শ রূপ নবী মোহাম্মদের আদর্শ বিজয় অর্জন করবে হলে সাগরেটল এরোস্টোটাল যে থিউরি দিছে আদর্শ কালমার্ক মহসুদর্জন করবে আইনেস্টা যে থিওরি দিছে আবদাম লিঙ্ক যে থিওরি দিছে গণতন্ত্রবাদ সোশালিজম ক্যাপিটালিজম কি বুঝলেন আমরা দিন বুঝি না কিছুটা ধর্ম বুঝছি সমস্যা এখান থেকে আমরা দিন বুঝি নাই কিছুটা ধর্ম বুঝছি হিন্দুদের কিছু কাজ করলেই তাদের ধর্ম পালন হয়ে যায় যেমন গুনা যত খ্রিস্টানদের কি তুমি গুনা যত করছো কুরুশ একটু চুম্বন দিমা গির্জায় গিয়া রবিবার একটু তোমার ওখানে যে গির্জার পাত্রি আছে পোপ আছে তার সামনে মাথা নত করবা সব গুণা মাফ। তুমি ভুল করছো চরম ভুল আছে আমাদের ইসলাম বুঝাটা কেমন বলবো কি এক ব্যক্তি রুগী হাড়ের ডাক্তারের কাছে গেছে হাড়ের ডাক্তার কিডনি ডাক্ত কিডনি ফজিলাত করছে আর একজনে লাংস এর ডাক্তার রেখেছে গেছে আর একজনে ব্লাড এর ডাক্তার রেখেছে গেছে ডাক্তার আমার যথেষ্ট আমার দরকার দরকার নেই যে ব্লাড এর ফজিলা শুনছে সে কিছুর দরকার নেই এখন কি করবো ভাই ঠিক আছে ঠিক আছে কি করি আর আমরা সবাই যে একসাথে না করেন না ঘটনা কি তার কেউ সম্ভব গুরুত্ব নাই গুরুত্ব নেই কিডনির গুরুত্ব নাই রক্তের গুরুত্ব নেই ভাগ করে দেবো অসুবিধা কোথায় একটা ডেমিস একই মানুষের মধ্যে একই সাথে সুস্থ থাকতে হবে যদি ভিন্ন ভিন্ন রাখো ডেট হয় তুমি মরবা ঠিক ইসলামের ফজিলাত এরকম ইসলাম ও একই ব্যক্তি সব পালন না করলে ইসলাম দিনও মারা যায় মরতে আস ইসলাম ইসলাম মরতেছে তোমার ফজিলাদ তো ঠিক কিন্তু তোমার কোন জায়গায় রাখতে হবে তোমার জায়গা ঠিক নেই বুঝেন নেই আমার নবী কামেল পূর্ণ তার প্রত্যেকটা ফজিলাত পূর্ণ আমার নবী যখন যেই ফজিলাতের বয়ান করবেন সেই দিকেই মানুষ আকৃষ্ট হবে কেন আমার নবী তো পূর্ণ তার প্রত্যেকটা ফজিলাত যেই ফজিলাত আপনি শুনবেন সেই ফজিলাতের প্রতি মানুষের আকৃষ্ট হবে আমি একটা ফজিলাতের কথা শুনাই আল্লাহি বলছেন কি বাপমার দিকে কেউ যদি একশো বার টাকা কি হজের ভাই আরে ভাই তুমি টাকা পয়সা খরচ করে হজ করবে কবুর হয় না হয় আল্লাহ ভালো জানে তার বাপমার দিকে শুধু তাকাব এরকম সব হস করটা হজ বাদ দাও দাওয়াত দরকার নেই উঠে দেখেন তাসকিয়ার ফজিলাত মনে করবেন তাসকিয়া সারা কিছুর দরকার দেখেন জিকিরের ফজিলাত আপনি ভাববেন জিকির সারা দরকার নেই উঠে দেখেন তালিমের ফজিলাত আপনি ভাববেন তালিম কিছু দরকার নেই উঠে দেখেন জিহাদ এর বাঘ বাঘ করে যদি দেওয়ার অবস্থা কি হবে কি কথা বলেন না কি করতে হবে আমাকে যদি গুলি তোমার ঠিক থাকে তাহলে তুমি পূর্ণ সহি পূর্ণ একজন বছর মাঠ পূর্ণ একজন দিন দাও বুঝেন নাই এখনো বুঝবেন না আর একটু বুঝাবো নাকি আমরা কার অনুকরণ করবো আল্লাহ আল্লাহ প্রায় ওলামাদের প্রায় ওলামাদের প্রায় ওলামাদের একটা ধারণা কি সব একা করা যায় অধিক আলেম শুধু বলে সব একা করা যায় কি হত দেখ আচ্ছা বলেন তো আমরা করব অনুকরণ করবো দুনিয়াতে আপি উল্লাহ আল্লাহর রসুল তালিম দিছে আল্লাহর নবীর তাস্কিয়া করছে আল্লাহ নবীর জিকির করছে আল্লাহ নবীর জাহাদ করছে আল্লাহ নবীর খাদমতে খোল করছে তুমি যদি তার অনুসরণ করতে চাও সবগুলো তোমাকেই করতে হবে তোমাকে ভিন্ন করার এই ক্ষমতা কে দিছে তুই যে ভিন্ন ভিন্ন ভিন্ন ভিন্ন না পারি না না না। চলে তুমি তো সম্ভাবনা আল্লাহর রসুল সব কাজগুলি সব পার্থ প্রকাশিত হইছে তুমি ভিন্ন করা তুমি একটি কে দিছে কে দিছে তোমাকে দ্বিতীয় অনুসরণ করবো খোলাফায় রাশি দিনের ধরি আলী রাদ তিনি কেমন আবেগ ছিলেন কোন এক যুদ্ধে তার পা মধ্যে একটা তীর গাছ ধরা যায় না বিষ আল্লাহ রাবিব বললেন আলি যখন নামাজে দাঁড়ায় আমার তিনি কেমন মুজাহিদ আলির বলেন আমার কাছে তিনটে তিনি সবচেয়ে প্রিয় মেমানদারি করা আমার কাছে প্রিয় গরমের দিনে রোজা রাখা আমার কাছে বিজয় হবে পরের দিন বিজয় করছেন কে আলী রবিদ মুজাহিদ আপনারা জানেন তার অবস্থা কি তুমি যদি একটা ব্যক্তিকে দাওয়াত দিয়ে দিনদার বানাতে পারো লাল উঠ সৎকা করার সময় তোমার জন্য উত্তম হবে হুমরুমিনাল উঠ সৎকা করার সময় কি হবে সে একজন দায়ী একই ব্যক্তি না আমি এইটা করবো না এই শিক্ষা তোমাকে কে দিছে এই দিন এই শিক্ষা কে দিছে তোমাকে দিন ওই আসল গুরুরা দিছে খ্রিস্টার सब सबजेक्ट एक रकम एरक ना हारे क्या सब नोलान्डा হয়তো নব্বই পয়সা একটা একটা আশি পয়সা একটা বললো কোথায় আমি এই কথা বলবো না তুমি সমান সমান তোমার যোগ্যতা সমান এই কথা আমি বলবো না কিন্তু কমপক্ষে কোনটা ভালো হতে পারো কিন্তু জিরু তোমার কিডনি এখন ভালো হাট জিরু তোমার হাট ভালো লাংস জিরু তোমার তবে মানুষটা বাঁচবে কিন্তু কি বলছেন মৌলিক চারটা কাজ করতে হবে তালিম বলেন কি ওরা কি বুঝায় আমার শিবিরের বাবাদেরকে জেহাদ কর জেহাদ কর সব মাপ দাঁড়িয়ে লাগবে না শার্ট প্যান্ট অসুবিধা নামাজ জামাতে দরকার নাই মেয়েদের আড্ডা নেই দেখে নাই রোজা রাখে নাই কিছু করে নাই শহীদ হয়ে গেছে তুই কী জানাতি না জানান নামি বললাম জান্ন ভালোই তো আমি জেহাদ করে যদি মারতে পারি তাহলে আমার কিছুই দরকার নাই। এই ভ্রাম তোরা পড়বে কিভাবে রোজার মাস আসলে তো রোজা ফরজ এত রোজার মাসই আসে না রোজা রাখবে কিভাবে কি কথা ঠিক এই সমস্ত উদাহরণ দিয়া আমার যুবক বন্ধুদেরকে ইসলাম থেকে ফিরা দেয় দশ আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম কেয়ামত পর্যন্ত আল্লাহর রহমাত ব্যতীতে শুধু সংগঠনের তার ইসলাম হুকুমাত এটা হয় না ইসলাম হুকুমাত হয় আল্লাহর রহমতের ভিত্তিতে এটা কলমাস মাংস বিপ্লবটা ইসলামী বিপ্লব করতে পেরেছে ধারা ভিন্ন আমাদের প্রত্যেকটা বিজয় হলো তোমাদের না। তোমাদের ইমান মজবুত কি মজবুত না ইমান কেউ তা ঠিক না আমার দোষ শিবিরের বন্ধু বাবা তোমার সাথে কোন ঝগড়া নাই এই প্রশ্নের জবাব দাও দুইটা গাড়ি তার গন্তব্য স্থানে পঞ্চাশ বছর পরে রা করছে আমাকে বলতো পঞ্চাশ বছর আগে যেই গাড়িটা রওনা করছে পঞ্চাশ বছর পরের গাড়ি আগের গাড়ি কি ধরা সম্ভব কেন फिर कहते पंचाशे रवाना जुबक पंचाश बस जानती रवाना कर জান্নাতির দিকে রওনা করছে আর তুমি পঞ্চাশ বছর পরে জান্নাত করো ধরা সম্ভব তুমি পাঁচ শক্ত পড়বা সে কয় পড়বে তুমি রমজান মাসের রোজা রাখবা সেও তো রোজা রাখবে তুমি জিকির করবা সেও জিকির করবে তুমি তেলহাত করবা সেও তো তেলোহাত করবে সিনেমায় ঢুকলে তোমার বন্ধুরা পর্যন্ত বলে কিরে দোস্তি ভালো হাসনা এখনো ফিরাই তুমি দাঁড়ি কাটতে গেলে নাফি তোমাকে বলে বুড়বি এখন আর দাঁড়ি ঠিক না আর ওই যুবককে যখন সিনেমায় ডাকছে বন্ধুরা রাজা কাজ শাস দি কবে আলব দোষ শাস দিকে ওর দাঁড়ি ধরিয়া কত টানা হিসা করছে কিন্তু মোদির প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ দেয় নাই এই যুবক যখন ইউনিভার্সিটির মধ্যে লম্বা জামা দিয়া গেছে ইউনিভার্সিটির সাথীরা বসে কিরাত দোষ আবার রাজাকাশ শাসলিক হবে আলবদোর সাজলিক হবে ভেষাল ধরলিখ হবে কিন্তু নবী মোহাম্মদের প্রেমে পড়িয়া লম্বা জামা গাড় থেকে নামায় নাই এই যুবক যখন কলেজের মধ্যে গেছে কত সুন্দর যুবকের মনও চাইছে কিন্তু খেয়াল করছি নিয়া বললাম মাওলা কে ভয় করি তোমার সাথে কথা বলতে পারবো না এই যুবকের এত ত্যাগ আর তোমার জীবনে কোনো ত্যাগ না যুবক বাবারা খবরদার খবরদার জান্নাত আগে রওনা করো জান্নাত এই শোন যারা ভালো পরীক্ষায় রেজাল্ট করতে চায় বোর্ড প্রশ্ন লেখে টিকা লেখে সাইড লাইন দেখে কোন এক আদা মার্ক তার থেকে না মক্রুমার কাছেও যায় না মক্রু করে না সন্দেহ কাজ করে না এরপরে দুই চোখের পানি ফেলাই আমার বাবা রে বুঝিয়া শুনিয়া তারপর বান্দাবান আমার বন্দা বান্ধী কোন জান্নাত কেমন করছে খবরদার জান্নাত না দেখায় কবচ করিস না তার কফল করিয়া বলিয়া চুয়া গেলাম আম্লা মোমেন্ট বান্দাবান্দি হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজা টাশ টাশ করিয়া খুলিয়া গেছে আমরা তুমি কবুল করিয়া নাও ওই জান্নার দেখার সাথে সাথে আল্লাহের মোমেন্দাম কখন যা উপায় অল্লাহ তুমি কবর করিয়া দিও মানি তোমার সাথে আমার কোন ঝগড়া নাই তুমি তোমার কবরের দিকে রবনা করছো আমার কবরের দিকে রবনা করছ মৃত্যু আসার খেয়ে পড়িয়া যাবে হটা স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহানমের দরজা বলির খুলিয়া গেছে আমার মা বিপদ দেখলে মানুষের হোস থাকে না যেদিন উঁচা কোন বিল্ডিং এর নিচের তলায় দূর লাগলে কি কারণে মানুষ বেশি মারা যায় কোন লঞ্চমা শুরু করলে কি মানুষ বেশি মারা যায় আগাতবেন নির দুইটা চক্ষ তার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের দাও এই অবস্থা দেখি আনাফর থাক থাক থর থর করে কাঁপতে থাকবে কোন দিশে তাকাই থাকবে আমি নতুন বিবাহ করছি স্ত্রীর সাথে মুাকাত করতে পারি নাই একটু মুলাকাত করার সুযোগ দিয়ে দাও ভাই হাজরা এত কষ্ট করে পরীক্ষা দিছি রেজাল্ট শোনার সুযোগ দিয়ে দাও মায়াজেল আমার নবজার শিশ আমি মারা গেলে তুমি আজবদের মুখের মধ্যে কি খানা তুলিয়া দিবে এত বাচ্চাটাকে বড় হওয়ার সুযোগ দিয়া দাও মায়াজেল মুখ মাফেল গিয়া নিয়াত করছিলে বাদুলার কাভের কাছেও যাব না দাঁড়ি আটক বলা নামাজের সারুনাজেনা তো ফস্থই আসে না এই তওবা করব করতে জি করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো আমাকে লিপ্ত হইয়া যাবো আমি আল্লাহ হয়ে যাব। আমাকে একটু তহবা করার সুযোগ দিয়া দাও আসলে আমার মা ওকে কালামের পাকে বলেন নাই না আমি আমেরিকা রাশিয়া কিছুই ভয় করি না আমার তোকে সুযোগ দেয়া হবে না হুডালি থাবা মারবে থামার সরে কলেজ রংগুলি সিরিয়া সিরিয়া নিয়ে এই দুনিয়াতে তোমাকে বাবা রা তুমি কি দেখো না কত দাঁড়িয়ে বাবারা দাঁড়িয়ে রাখার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তুমি কি দেখো না কত গুণাকার তপরের আগে দুনিয়ার থেকে বিদেশ হয়ে গেছে এ মত কর তুমি কি দেখো না কত মত কর মত পান করতে করতে আসবেন জাহান নামে ফালাইয়া দেশে আল্লাহ আল্লাহ তুমি আগামীকাল বাসবা তো আমার করবা মাওনাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাওয়া এই গ্রান বাবা তুমি আমাদের সবাইকে বুঝ দিয়া দাও ইমানের সাথে মৃত্যু কবর করিয়া ইমানের সাথে মৃত্যু সবচেয়ে দামি জিনিস বাবা কোনো না ফরমানের কবরের দুই পেশার মাটিয়া চাপ মারবে চাপের এক পাঁচ হাঁটি আল্লাহ তুমি মার করিয়া দাও এরপরে কেমের মান আল্লাফ ব্রহ্মুণা সব করবে আল্লাফকা হালকা হইয়া যাবে আল্লাফা গ্রহ গুণার হাতের খয়া চালা দিয়ে দেবো আল্লাহ তুমি কবন করিয়া দাও আর যাদের হালকা যাবে জাহান নামের ধরটাকে তোমরা কি জানো নাকি এখন আল্লাহবাকশ্ন করিয়া নিজে জবাব দেন না ছুই থা না হাবি আমার একটা জাহার নাম যার ডাইনে আগুন বামে আগুন সামনে আগুন পিছনে আগুন উপরে আগুন আগুন একটা মটকা করে একটা কুয়া করুন একটা সহ্য করতে পারবি তুমি মাফ করিয়াই দিও বাপরে জাহান্ন জাহান্ডামে জলতে জলতে কনিজা শুকা যাবে পানি পানি পানি করেছিল খাওয়া বন্ধা খামি তোদের জন্য হালাল করছে একটা জাতা মাছ উঠে মাসে পাঁচালের সঙ্গে মাছটা বেঁকা হয়ে গেছে খাওয়া খামি তোদের জন্য হালাল করছে এতে বড় বান দিয়ে জমাই দিয়ে বলেছে বলবে কত লাত্তালাতি করছে কারণে তোদের ছবি হালান করছি আমি ওদের জন্য গরম পৌঁছ গরম পানির ব্যবস্থা রাখছি আল্লাহ ফরমান ওই পানি এবং পুজ এত গরম হবে যখন চেহারা সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে পানি এবং পুজের গরমের চেহারার চামড়া করিয়া সাপাত করিয়া করিয়া যাবে এরপরে পানির দৃষ্টি মিটবে না যখন এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে পেটের মধ্যে দিয়া নারী বলে সব জ্বালাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়ে আস করে ফলাইয়া দেবে কিন্তু বাড়ি পাবে না সহ্য করতে পারবি ওই জাহান এক সেকেন্ড হাজাবো কেউ তো সহ্য করতে পারব্লাহ তুমি কুলি মজদুর জয় হো না কেন সবাই সামনে তোমার এক সময় পায়ে ধরতে রাজিয়েছি রে বাবা গুণার গুনার কার যাবে যেখান ভাবে আমি যাবো আপনি এত ব্যস্ত আপনি কেন বাবার হাতে বাইরে ধরতে বাবা তুমি বিচার করো তুমি ধরুন পুকুরের পাড়ে আ যাও আর যদি দেখো পুকুরের পারে কোন একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আছে তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো তুমি মানুষ হইয়া থাকো বাচ্চাকে পুকুরের পারে রাখিয়া কিন্তু যাইতে পারবা না যখন ওই বাচ্চাকে পানির থেকে তুলবে বাচ্চা লাথি লাঠি মারবে কামড় মারবে গালি দিবে তখন ওই বাচ্চাকে বলবো বাচ্চা তুমি তো বুঝো না তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো বাধা দেওয়ার কারণে তুমি আমাকে দাও কামড় দাও গান খেলতে খেলতে খেলতে হঠাৎ যদি পানি বলে পড়িয়া যাও আর তোমার আসা যে পানির থেকে উল বাব আমরা পুরানো হাদিসের দিশে দেখতে আসে আল্লাফের মজা পাইয়া দাঁড়ি কাটায় মজা পাইয়া বেপর দেয় মজা পাইয়া ক্ষমতায় কাজে মজা পাইয়া জাহার কিনারা বসে খেলা করতে আসে আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হয়ে আছে আল্লাহ না করো কাল্লা করু কাল্লা না করো এই খেলা করো হঠাৎ বাবা আর তোমরা আমাদেরকে কত গালি দাও কত রাজাকার কত আমদল কত ধর্ম ব্যবসায়ী কত টিটকারি কত কত ব্যং করে বাবা সবই কিন্তু আমরা জানি কিন্তু তোমরা আমাদের থেকে যতই বাবো ততই আমরা তোমাদের পেছনে দৌড়াই তোমরা যতই বাবো ততই দৌড়াই যতই বাবা ততই দৌড়াই আর পিছন দিয়ে ডাক দিয়া বলি বাবা ফের বাবা ফের গুনার কামের কাছেও কেউ যায় তবে মোহামেন মুসলমান বন্ধুদের সবাই মনে চায় গুনের থেকে ফিরিয়ে আনলে একেম করে আমরা জানলে কিন্তু সবাই যাইতে মনে চায় जान नाम ना ना। ना। शायता, शायता हाथ दीरे बाबा खबरदार बर्तमान जमान एक पीड़ हुई व्यवसा दला दलि शिंशा हसाद शेर विदाते समस्त पांच जन मुड़ी मध्य कम पक्ष तीन जन के देखा चर्मन बुझिना चर्मन दामा प्रशंसा प्रचार प्रसार करार जो आसने रे बाबा चर्मन जब तुम्हार को दरकार ना दरकार ना को दरकार नाई তুমি যার কাছে গিয়া পারো গুণার কাম সার ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়ে আমার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন নামলে পানি সারা নিবানো যায় না ঠিক তো আমার গুণের দ্বারা যে জাহান নাম আগুন জানিয়া রয়েছে সুখের পানিও সারা কিন্তু জাহান নামার আগুন নিবানো কাজিল আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সময় সবার প্রাণ ফুরিয়া দোয়া করো কি আমাকে ময়দানে গলাগুলি বাদিয়া মানে একসাথে জান্নার জর্তারা মা দুই হাত দিলাম মা আমরা কান্দ সর্বতক্ষ কথমে ওনাকে বাতাস করছে আবার একদিন এক ঘরের দুয়ার দিয়ে মরানা শুইয়া বাইর মামা করে নিয়ে হাত ধরলাম রে ভাবনা আল্লাহ কত সাদা দাঁড়ি ওলা ভাইদের কিনে হাত ধরলাম রে ভাবলা আল্লাহ তোমার হাবি বলছে সাদা দাঁড়িয়ে যখন কান্দন নয় তখন তুমি আল্লাহ কত বেগুনা না বলে চাল জানেন যাদের কত আল্লাহ আমি তো তোমার যেই বন্ধার পছন্দ হয় আমাদের সবাই গুণের কথা মা করে আল্লাহ তুমি মাফ করবাই না তুমি ক্ষমা করবাই না কেউ দাঁড়ি কাটিয়া বলাইছি কেউ নামাজ কাজা করিয়া বানাইছি আল্লাহ কেউ জেলার মধ্যে পতিত হইয়া গেছে আল্লাহ কেউ গান বসার মধ্যে করিয়া গেছে কাজ করি আল্লাহান আমরা দুনিয়ার জীবনে বলি না দুনিয়ার কোন কাজের দল আমরা কান্দাকি না তোমার আপার মানে করিয়া ভালাইছি তোমার সাথে অন্যায় করিয়া আমাদের সব আল্লাহার যুবক বাবা থেকে কবল করিয়া না কবল করিয়া না আল্লাহ যত মোমেন মোমনাথ যত মুজাহিদের কবলে শেয়ার হয়েছে সবাই কখনাতে বাগিচা বানায় আমি তোমার খাস গোলাম্বানদের সবাই কবল করে দাও না رب ارحمهما كما ربيااني صغيرا صلى محمد وعليه واصحابي واجادي واخواني اجمعين ارحمنا ما